আসসালামু আলাইকুমুল্লাহুল্লাহ সুপ্রিয় দর্শক পিস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ যেখানে আছেন কাছে দূরে দেশে প্রবাসে আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল নেবাদত করার তফিক দান করুন এই দোয়ার মাধ্যমে শুরু করছি মকারি মুলাখলাকের উপর আলোচনা যা কত পর্বে আমরা শুরু করেছিলাম আমরা একটি পর্যায়ে এসে আমাদের সে পর্ব শেষ করেছি সেটা ছিল যে কোরআনে কিছু বিষয় আমরা তুলে নিয়ে আসতে চাচ্ছি যদিও সেই বিষয়গুলো বা তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু কোরআন যে আমাদেরকে ভালো গুণাবলি অর্জন করতে বলেছে আমরা সেদিকে দৃষ্টিপাত করতে চাই নিজের এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দেখতে চাই যে সেই গুণাবলী দ্বারা আমি গুণান্বিত কিনা আমার মাঝে সেই গুণগুলো আছে কিনা যদি থাকে আল্লাহ শুক্রিয়া আদায় করব আর যদি না থাকে তাহলে সেগুলো নিজের মধ্যে আনোয়ন করার এবং তা দ্বারা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। এই জন্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যা বলছি যা শুনছি তার উপর আমাদের সবাইকে আমল করার তহফিক দান করুন বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো নির্দেশের মধ্যে একটা ভালো গুণ অর্জনে কথা বলেছেন সেটা হচ্ছে হে ওই সকল মানুষ যারা তোমরা ইমান এনেছু পুরো করো বিল রকুত চুক্তি সমহ আল রকুত বহু বচন আকদন এক বচন শাব্দিক অর্থ গিটু লাগানো আর আবেদনিক অর্থ হচ্ছে কোন চুক্তি সম্পাদন করা দুইজনের মাঝে সম্পাদন করে সেটাকে কি করা গিটু লাগি সেটাকে ফাইনাল করা এক আরেকটা আয়ত আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আল্লাহ পাক সুরা এসরার চৌত্রিশ নম্বরের আয়ত বলেছেন তুমি যে ওয়াদা করেছো সে ওয়াদা পূরণ করো কারণ এই ওয়াদা সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে ওয়াদা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে কখন যদি সেটা পূরণ করতে তুমি ব্যর্থ হও আর পূরণ করলে তো জিজ্ঞাসা করার করলে তার জবাব তো আছেই আমরা আরও দেখতে পাই আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে প্রশংসা করেছেন যারা তাদের ওয়াদা আমানত রক্ষা করে হুম বত্রিশ তমায় এবং ওই সকল লোক যারা তাদের আমানত রক্ষায় এবং চুক্তি রক্ষায় ওয়াদা রক্ষায় পরিপূর্ণভাবে সচেতন পাক তাদেরকে কি করেছেন প্রশংসা করেছেন তাহলে এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম চুক্তি রক্ষা করা এবং ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের একটি বিশেষ গুণ এখানে ছোট্ট করে বলে যায় যেটা এটা গত সপ্তাহে শেষে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে চুক্তি বলতে আমরা বুঝি কি যদি চুক্তি বলতে আমরা শুধু বুঝি এই কথা যে আমরা দুই বন্ধু মিলে বা দুই ভাই মিলে বা দুই গ্রাম মিলে কোন একটা বিষয় আমরা চুক্তি করেছি অথবা যদি আমরা এই কথা বলি ব্যবসায়িক চুক্তি করা হয় রাষ্ট্রীয় চুক্তি করা হয় কোম্পানির চুক্তি করা হয় ব্যক্তিগত চুক্তি করা হয় সামষ্টিক চুক্তি করা হয় এ সকল বোঝানো হয়েছে কথাটা ঠিক এগুলো সবই এই চুক্তির আওতাভুক্ত তবে চুক্তিটা কখনোই হারাম পর্যায়ের হতে পারবে না তাহলে সেই চুক্তি রক্ষা করার চাইতে ভঙ্গ করাটা হচ্ছে জরুরি কিন্তু মনে রাখবেন এই চুক্তিটা এখানে কিন্তু শেষ না এই চুক্তিটার সাথে আরো একটা চুক্তি এবং সেটি আপনার প্রধান চুক্তি সেই চুক্তিটার কথা মনে আছে কি আল্লাহ আকবার সকল ইমানদার বান্দাদের প্রথম চুক্তি যেটা আমার আপনার সকলের সেটা হচ্ছে আল্লাহ হর্বুল আলমিনের সাথে আমরা যে চুক্তি করেছি সেটা রেসুল আকরম সাল আলী কাছে যে ব্যয়াদ গ্রহণ করেছে সেটা হ্যাঁ প্রথম এবং প্রধান চুক্তি কোন চুক্তি সেটা চুক্তি হলো বিশ্বাসের চুক্তি হে আল্লাহ আমি সর্বস্বেচ্ছায় সজ্ঞানে ঘোষণা করছি যে কোনো এলাহ নেই এ বাদতের উপযুক্ত কেউ নেই আছেন একমাত্র আপনি আল্লাহ আপনার সাথে আমার চুক্তি হয়ে গেল আমি আপনাকে ছাড়া আর কারো ইবাদত করব না এটাই হচ্ছে তবে আমি আরো এই চুক্তি করছি হে আল্লাহ আপনার সাথে যে আপনার বান্দা মুহাম্মদকে আমি রাসুল হিসেবে স্বীকার করে নিয়েছি তাই তার পথ ছাড়া অন্য পথ আমি অনুসরণ করব না তার মত ছড়া অন্য মত আমি অনুসরণ করব না আমরা সেই পথকে অনুসরণ করব যে পথের পথ প্রদর্শক ছিলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রাসুল্লসল্লাহ এটা যেমন আল্লাহর সাথে চুক্তি ঠিক তেমনি ভাবে এটা রসুল্লাহ আলি সাল্লামের সাথে চুক্তি বর্তমানে চুক্তি নেই রসুল্লাহামের হাতে ব্যয়াত গ্রহণ করা যেমন আপনার পূর্বে উলা মধ্যে আনসাররা রসুল্লাহ আলী সাল্লামের নিকট কি করেছিলেন ব্যায়াত করেছিলেন চুক্তি করেছিলেন সুপ্রিয় দর্শক আর একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসি আল্লাহ পাক সেই বিষয়টিও আমাদেরকে অর্জন করতে বলেছেন সেটা হচ্ছে না জেনে কিছু বলা এ থেকে বিরত রাখতে হবে নিষেধ করেছেন যেমন আমরা দেখতে পাই আল্লাপাক এর সাথ করেছেন কি বলেছেন দেখুন শুনুন তুমি বলবে না প্রচার করবে না কি বিষয়টি সম্পর্কে তোমার জানা নেই কারণ শক্তি, শক্তি, দৃষ্টি শ্রবণক্তি দৃষ্টিশক্তি বল চিন্তাশক্তি সব কিছুই সম্পর্কে আল্লাহর কাছে জব দিতে হবে আমি কিছুই জানি না কিন্তু একজন জিজ্ঞেস করল আর আমি সেটার উত্তর দিতেই থাকলাম অথচ আমার এরপর কিছুই জানা নেই আমাদেরই একটা কু অভ্যাস আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কেউ কেন জানি আমরা এটা বলতে চাই না যে ভাই এই সম্পর্কে আমার জানা নেই আচ্ছা ভাই কি হবে যদি আমি বলি যে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমাদের জানা নেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না সমস্যাটা কোথায় বরঞ্চ আমি তো মনে করি আমি কেন সবাই মনে করেন এটাই হচ্ছে জ্ঞানের কথা আমি যেটা জানব না সেটা বলবো কেন অফসোস এখান থেকে আমরা উঠে আসতে পাচ্ছি না অতএব যদি কারো মাঝে এই গুণটা থাকে সেটা বর্জন করতে হবে আমরা নিজেরাই দেখেছি মানে শুনতে কেমন লাগবে বিশেষ করে ধর্মীয় ব্যাপারে কেউ জানে না এ কথা বলে না একজন কথা বলতে গেলেই আল্লাহ মাফ করুক আমাকে মাফ করবেন যে বলে যে আরে আপনি একটু বেশি জানেন আমি নাহলে একটু কম জানি আচ্ছা এখানে কম দেনের স্বীকৃতি দিলেন বটে কিন্তু এ কথা বলেনা যে না এই ব্যাপারে খুব ধারণা নেই বলবেন না কোনো একটা মাস আলাদা জিজ্ঞেস করবেন মুফতি যাওয়া লাগবে না তিনিই বলে দেবেন যে এটা তো হবে এরকম হবে আমরা এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি এসে বলতেছে যে স্যার একটা মাসালা বলুন তো বললো আপনি কি বলেছেন আমি এই উত্তরটা দিয়েছি উত্তরটা আপনি দিয়েই দিচ্ছেন তো আমাকে জিজ্ঞেস করলেন কেন আবার এমন ঘটনা ঘটছে যে বলতেছে যে এই প্রশ্ন করেছিল তো এটার উত্তর কি তো মনে করে উত্তর দিলাম দেওয়ার পর বলে যে হুজুর আমিও ঠিকই এই উত্তরটা দিচ্ছি দেখছি তোমার আমিও ঠিকই উত্তরটা দিচ্ছি আল্লাহ একবার নিজের বিবেক প্রসূতের যদি উত্তর দেওয়া হয় তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা এজন্য আগে কথা বের করে নিয়েছে এখন আমরাও কিছুটা চালাক হয়েছি আমরা আগে বলি আপনি একটু দিয়েছেন বলছি হ্যাঁ দিয়েছে তো কি দিয়েছেন বলেন তো বলে যখন ছোট খোলেও বলে দিই বেঠিক হলেও বলে দিই এটাও বলে দিই যে আল্লাহ রস্ত এই আর বলবেন না হ্যাঁ কনফার্ম যদি আপনি থাকেন কারোর থেকে শুনে তাহলে আপনি বুঝবেন যে আমি হুজুরদের কাছে শুনেছি অমুক মাহাদ সাহেব বলেছেন অমুক মুফতি সাহেব বলেছেন আর সাইভ এটাও হতে পারে সুপ্রিয় দর্শক বলতে না বলতে কিন্তু আমরা বিরতিতে চলে এসেছি তো মুহকে ভয় করাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও অবৈধ করা হয়েছে ট গুড় এগুলো এই পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজের করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তাকি কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে না কিছু না বলা এ থেকে বিরত রাখতে হবে নিষেধ করেছেন যেমন আমরা দেখতে পাই আল্লাহ পাক এর করেছেন কি বলেছেন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 بسم الله الرحمن الرحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون সুরা নাহলে একশো ষোলতম আয়ার আল্লাপাক নিষেধ করতেছে দেখো আল্লাহ তা বলো না কি রচনা করে মিথ্যা কথা সৃষ্টি করে এই হচ্ছে মিথ্যা রচনার ফ্যাক্টরি যদি আপনি সেভাবে ব্যবহার করেন সত্য কথাও কিন্তু বলতে চান এই জন্য এই জিব্বাকে হেফাজত করতে হবে আল্লাপাক সেটাই বলেছেন তারা কি বলে মিথ্যা মিথ্যি বলতেছে হ্যা হালাল আল্লাহ কোন তোমরা কি চাও আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিতে কারণ এই হালাল এবং হারাম এর সিদ্ধান্ত কে দিবে মখলুক দেবেন না খালেক দেবেন যিনি স্রষ্টা সিদ্ধান্ত হবে তার যে সৃষ্টি আমল করার দায়িত্ব হবে তার তার দায়িত্ব সষ্টার নির্দেশ পালন করা এর বাইরে কিছু নেই অথচ সেই সিটটি সেই আল্লাহর আল্লাহর কথা বলছে যে এটা হালাল এটা হারাল হ্যাঁ মনে আছে কাফেররা কি বলতো সুদের ব্যাপারে ওরা এটাকে শুনে তো আশ্চর্য হয়ে গেল যে সুদ হারাম সুদ নেওয়া যাবে না আল্লাহ এটা কেমন কথা ইনামাল ক্রেয়াস করেছে যুক্তি প্রদর্শন করছে আরে সুদ তো হচ্ছে সে বেচা মতই মতোই বেচা কেনার সাথে সুদকে তুলনা করে সেটাকে বৈধ করার চেষ্টা করছে একটা পণ্য আপনি নিলেন আপনি কিনে এনেছেন দশ টাকায় আরেকজনকে সে বিক্রি করলেন বারো টাকায় দু টাকা আপনি লাভ করলেন তো এখানে লাভ হলো পণ্যের বিনিময়ে পণ্য বিক্রির মাধ্যমে আর ওখানে কারেন্সি একই কারেন্সি ভিন্ন হলে সেটা আবার হুকুম ভিন্ন দশ টাকা আপনি এই দশ টাকার নোটটা বিক্রি করলেন বারো টাকায় দুই টাকা বেশি নিলেন এটা হচ্ছে সুদ অথবা দুই টাকা কম দিয়ে আপনি দুই টাকা বেশি লাভ করলেন এটা হলো সুদ যেমন দেশে দেশে চলছে ঋণের নামে সুদ ব্যবসার নামে সুদ সুদ তো ওরা বলছে যে এটা তো ব্যবসা এটার কোনো সনদ আছে নিজের থেকে বলছে তখনই আল্লাপাক এটাকে সুদরে দিলেন যে না সুদ ব্যবসার মতো নয় বরঞ্চ ব্যবসা হারাল সুদ হারাল স্পষ্ট ও হাল্লাল কাজেই নিজের ইচ্ছা মতো কোন কথা বলে চলবে না সেখান থেকে আমাদেরকে বিরোধ থাকতে বলেছেন আল্লাহ পাক যেটা তুমি জানো না সেটা তুমি বলো তারা কখনো আচ্ছা আর একটা জিনিসের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ পাক যেমন এই অহংবোধ ভাব নিয়ে চলা এটা কিভাবে বলা হয়েছে কিন্তু যে অহংকারী তাকে আল্লাপাক সহ্য করেন কোরআনে কি বলছে দেখুন মধ্যে এই সমস্ত নিষেধ গুলো এসছে অহংবত প্রদর্শন করে তুমি জমিনে চলবে না নিয়ে চলে পা দিয়ে তুমি জমিনকে ফাটাতে না। জমিন তোমার পায়ে আঘাতে ফেটে যাবে না আর তুমি এমন লম্ফ দিয়ে লাভ দিয়ে তুমি আকাশ ভেদ করতে পারবে না অনেক উঁচু পারবে না তুমি তুমি দেখুন অহংকারী কখনো মর্যাদাবান হতে পারে না কিন্তু ভিনয় সবার কাছে সমান জনপ্রিয় হতে পারে সম্মানিত হতে পারে তার উল্টো দিকে আমরা যাই দেখুন আল্লাহ রাবুল আলমিন এই জন্যই একটা হাদিসের মধ্যে হাদিস কুসির মধ্যে বলা হয়েছে যে আল কিবরিয়া ও রেদাই অহংবোধ এটা হচ্ছে আমার চাদর। চাদরাই যে আমার এই চাদর নিয়ে টানা টানা করবে সে ধ্বংস হয়ে যাবে আফসোস কে শুনে কার কথা আমরা আজ সমাজের মধ্যে কত রকমের কত কিছু দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নাই কিন্তু প্রভাবশালী প্রতাপ নাই কিন্তু প্রতাপশালী ভাবসাপখানা এই যে আমি কিছু একটা এরপরে আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে আর ত্রিশ জন তোমাদের যারা আছেন এবং মিসকিম যারা আছে মধ্যে বলা হচ্ছে যে তাদেরকে তাদের হক প্রদান করো কাহা মাঝখানে নিয়ে আসছেন এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু এটা এই যে আপনি যে দান খায়রাত করবেন সেই দান খায়রাতের ক্ষেত্রে সর্বপ্রথম যিনি অগ্রাধিকার পাবেন তিনি হচ্ছেন আত্মীয় সেই আত্মীয়তার মধ্যে পিতামাতাও আছে আপনাকে আল্লাপাকে অটেল সম্পদ দিয়েছে বাবা মা কষ্ট করছেন যা ছাড়া তাদেরকে যেভাবে পারেন তাদেরকে সহজে করুন এবং এটা ফরজ হয়ে যায় সন্তানের জন্য আচ্ছা ভাই আছে বোন আছে ধীরে ধীরে আস্তে আস্তে দূরত্ব বাড়বে যে যত নিকটার্থী তার প্রতি আপনার দায়িত্ব তত বেশি এরপরে বলছেন এদেরকে দেওয়ার পর বা এদেরকে কিছু দিন ওয়াল মিসকিন মিসকিনদেরকেও কিছু দিন এবং মুসাফির বা ভবুরি যারা আছে যাদের আশ্রয় নেই তাদেরকেও দিন ওয়াল আতুবিরা খবরদার এ ব্যাপারে কোন সীমা লঙ্ঘন করো না আল্লাপাক বলছেন যারা অপব্যয় করে সীমা অতিরিক্ত আর শয়তান হচ্ছে তার পর্ব দিগারের এক অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মাহলুক তা আপনিও আমিও যদি অকৃতজ্ঞ হই তাহলে আমার মাঝে আল্লাহ মাফ করুক আচ্ছা এরপরে আবার এও বলা হয়েছে কার্পন্ন করবে না যে আলিয়া মাগল উড়াতেন যে একেবারে তুমি কি করো না হাত গুটিয়ে বসে থাকবে না যে আল্লাহ দিছে কিন্তু তুমি দিবা না কাউ আবার এমনভাবে উজার করে দিও না যে যা ছিল সব গিয়ে তুমি আবার হয়ে গেছ এই ব্যাপারে সুরা মধ্যে আছে আসে দুটো মাঝামাঝি অবস্থান তুমি পালন করো সুপ্রিয় দর্শক কয়েকটি আমরা আজকে বললাম যেগুলো আমাদের বর্জন করা উচিত এবং বলতে না বলতে আমরা কিন্তু এই শেষে চলে এসছি যেগুলো আমাদের করণীয় উচিত সে সম্পর্কে দুই একটা আলোচনা আপনাদের সামনে পেশ করব এরপর কিছু আয়াত পেশ করব যেখানে আল্লাপাক একাধারে অনেকগুলো গুণের কথা বলেছেন যেগুলো অর্জন করা যেতে পারে আবার কিছু বর্জন করা যেতে পারে এরপরে যদি তৌফিক হয় আমরা ধীরে ধীরে একটা একটা করে সামনে নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আওয়ানুলিল্লাহ রবিল্লা আলমিন وصل الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF5 Altrion Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 2TH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN GB52 ALOYD 30963401 জিরো টু ফোর টু পাউন্ডো অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান